মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিখ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলার আয়োজনে আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানে শেয়ার করছেন শুরুতেই আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ইতোমধ্যে আমরা আপনাদের সাথে আলোচনা শুরু করেছি আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি আল্লাহর ঘরের হজ পালন করবেন যেহেতু তিনি সত্যিকারভাবে উপলব্ধি করবেন আল্লাহ আল্লাহ সুবাহানুয়ে তালাপ তার ঘরের হজ পালন করা আল্লাহ রুবুল আলমিন তার উপর ফরজ করে দিয়েছেন তাই আদর্শ মুসলিম ব্যক্তি ক্ষেত্রে। আল্লাহর জন্য হজ পালন করবেন এই উদ্দেশ্যে নয় কেউ তাকে হাজি বলবে এই উদ্দেশ্যই নয় যে লোকদেরকে নিজের পরিচয় হাজি সাহেব দেবেন অথবা নিজের বাড়ির পরিচয় হাজি সাহেবের বাড়ি হিসেবে পরিচয় দেবেন এই উদ্দেশ্য নয় এই উদ্দেশ্য নয় যে হজের মাধ্যমে কিছু সুযোগ সুবিধা লাভ করবেন এই উদ্দেশ্য নয় যে হজের ট্যুরে গিয়ে ব্যবসা বাণিজ্য করবেন বরং তিনি হজ আদায় করবেন আল্লাহ রব্বুল আলমীর সন্তুষ্টির জন্য এবং এই উপলব্ধি নিয়ে যে মহিয়ান আল্লাহ সুবাহনু তালা তার সন্তুষ্টির লক্ষ্যে তার উপর এই ফরজ করেছেন এটি আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে বান্দার উপর অপরিহার্য একটি ইবাদত এই উপলব্ধিকে সামনে রেখে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির নিমিত্তে হজ করবেন এটাই আল্লাহ সুবাহানুয়ে তালা কোরআনী খিমের সুরা আলী ইমরানের সাতানব্বই নম্বর আয়তের মধ্যে সাত করেছেন আল্লাহ সুবাহানুয় তালাহ সাত করেন আল্লা রানুষের উপর হক হচ্ছে যারা আল্লাহর ঘরে পোঁচার সামর্থ্য রাখেন তাদের উপর অপরিহার্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ঘরের হজ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য সুপ্রিয় দর্শক এত মধ্যে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা রয়েছে এক নম্বর দিক নির্দেশনা হচ্ছে আল্লাহ সোভানুয়া তারা যখন হজ ফরজ করেছেন হজের এই টার্গেটের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন প্রথমেই ওয়ালিল্লাহ হিসেবে ব্যবহার করেছেন শুধুমাত্র হজ আল্লাহর জন্য হবে আর কার জন্য হবে না তাই একজন সত্যিকার আদর্শ মুসলিম ব্যক্তি হজের আগেই তার নিয়তকে কমপ্লিটলি রূপে সংশোধন করে নেবে শুদ্ধ করে নেবে যতক্ষণ পর্যন্ত নিয়তকে শুদ্ধ না করবে ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি হজের যে টার্গেট রয়েছে সে টার্গেট পরিপূর্ণ করতে পারবে না এখানেই আদর্শ মুসলিম ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন ইঙ্গিত দিয়ে দিচ্ছেন তুমি হজের উদ্দেশ্যে বেরিয়ে যাবে প্রচারের জন্য নয় প্রসারের জন্য নয় লোকদেরকে শোনানোর জন্য নয় প্রদর্শনের ইচ্ছার জন্য নয় বরং তোমার উদ্দেশ্য হবে সেখানে বলিলি যে হজ করবে আল্লাহর জন্য তারপরে বলছেন আলান আলান্নাস আল্লাহ রাবুল আলমিন প্রথমে বলছেন গোটা মানব গোষ্ঠীর জন্য আলান্নাস কারণ সমস্ত ইবাদতকে আল্লাহ রব্বুল আলমিন মানুষের উপর যেগুলো ফরজ করেছেন সবগুলোর মধ্যে এখলাসের বিষয় রয়েছে এজন্য জন্য আলান্নাস শব্দ বলে দিয়েছেন তারপরে এদের মতো থেকে যাদের উপর হজ ফরজ তাদের কথা উল্লেখ করেছেন মান ইস্তথা ইলাই হিসেব সকলের উপর হজ ফরজ নয় সমস্ত মানব মন্ডলীর উপর হজ ফরজ নয় এই মধ্যে একটা গ্রুপের উপর হজ ফরজ হয়েছে যাদের কথা আল্লাহ রবুল আলমিন বলছেন মানে ইস্তথা ইরাই হিসেব যারা আল্লাহ করে পৌঁছার সামর্থ্য রাখে আল্লাহর ঘরে পৌঁছার মতো যাদের সম্বল রয়েছে ব্যবস্থা রয়েছে কেবল তাদের উপর হজ ফরজ তারাই আল্লাহ রবুল আলমিন করে হজ করবে হেজুল বেইথ বলেছেন হ্যাঁ এদের মধ্যে মানে আল্লাহর ঘরের উদ্দেশ্যে বের হবে এটি তা আই মাললেবাই তিহি সুবাহ আল্লাহরবুল্লা আলমীর ঘরের সম্মান এবং মর্যাদা দেওয়ার জন্য মূলত এই হজের নির্দেশ আল্লাহ সুহানও তারা দিয়েছেন এবং আল্লাহ আল্লাহরবুল আলমীর এই জন্যই অন্য আয়তের মধ্যে বলেছেন তারা যেন এই পুরাতন ঘরের এই প্রাচীনতম ঘরের তারা চতুর্দিকে প্রদক্ষিণ করে তওয়াফ করে এর তাওয়াফটা এই ঘরের মর্যাদার সাথে সম্পৃক্ত এবং এটি পৃথিবীর আর কোথাও এবাদত করার সুযোগ নেই আল্লাহর বান্দাগণ পৃথিবীর আর কোনো ভূখণ্ডে এই ইবাদত করতে পারবে না শুধুমাত্র এই তাওয়াফের এই বাদতটুকু আল্লাহর বান্দাগণ শুধু এই আল্লাহর ঘরেই করতে পারবে এটা একজন সত্যিকার আদর্শ মুসলিম ব্যক্তি তিনি সত্যিকারভাবে উপলব্ধি করবেন এর ফজিরত রাসুল আল্লাহ সাল্লা উল্লি সাল্লাম বিভিন্ন বর্ণার মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যাতে করে একজন আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম যেভাবে দেখিয়েছেন বা যেভাবে এই ইবাদত করতে বলেছেন সেভাবে এই বাদতটুকু পালন করতে পারেন এই হচ্ছে এক হাজার পাঁচশো নবী সালাম প্রশ্ন করা হলো জিজ্ঞেস করা সবচেয়ে বেশি উৎকৃষ্ট অল উত্তরে রাসুল্লাহাম বললেন ইমান উম বিল্লাহিউরসুলিহি আল্লাহ এবং তার রাসুলপতি ইমান অর্থাৎ ইমানের মৌলিক যে বিষয়টির মাধ্যমে একজন আদর্শ মুসলিম ব্যক্তি ইসলামের মধ্যে প্রবেশ করবে এই দিনের মধ্যে প্রবেশ করবে ইমান বিল্লাহিউ রসুলহি আল্লাহ এবং তার রসুলপতি যে ইমান এটি হচ্ছে প্রথম এবং এটি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হইল প্রশ্ন করা হল মেদা তারপরে কি হে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এরপরে কোন কাজটি আল্লাহ রাবুল আলমীর কাছে শ্রেষ্ঠ কয়লা জিহাদুন ফি সাবিল্লা এরপরে হচ্ছে জিহাদ ফিসাব্লা আল্লাহ রাস্তায় জিহাদ করা এটি হচ্ছে শ্রেষ্ঠ কাজা প্রশ্ন করা হল্ এরপরে কি হি আল্লাহ রসুল্লাহ হজুমুর রসলাম বলেন হজ মবরুর হজ মবরুর হচ্ছে মকবুল হজ গ্রহণযোগ্য হজ ওই হজ যেই হজ সত্যিকারভাবে আল্লাহ রব্বুল আলমীর সন্তুষ্টির জন্য করা হয়েছে যেই হজের মধ্যে কোনো পাপাচারে আল্লাহর বন্দা হাজি সাহেব লিপ্ত হননি অথবা যেই হজ সত্যিকারভাবে আল্লাহর বান্দা আল্লাহ সন্তুষ্টির জন্য এমনভাবে আদায় করেছে যেভাবে রসল্লাহ সাল্লাহ সাল্লাম আদায় করতে বলেছেন এটাকে বলা হয়েছে হাজুম্বরুর সুপ্রিয় দর্শক এরপরে আরেকটি হাদিস সেটিও রসুল্লাহ সাল্লা সাল্লাম একজন আল্লাহর বান্দা হাজির সাহেবের হজ করার যে গুরুত্ব বা ফজিরত রয়েছে সেই মর্মে রাসুল্লাহাম বলেছেন এই হাদিসটি বোখারি রহমতুল্লাহ সহিতে বর্ণনা করেছেন হাদিস নম্বর চোদ্দোশো ইমামি রহমতুল্লাহি আবুহার যে বর্ণনা করেন তিনি বলেন রসুল হুদাসমে সাদ করেছেন হজ করলো আল্লাহর ঘরের হজ করলো কোনো কোনো বর্ণার মধ্যে এসেছে ম্যান হজ্ল যে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো কোনো শব্দটি উল্লেখ করে দিয়েছে যদিও আমরা শুরুতেই বলেছি একজন আদর্শ মুসলিম ব্যক্তি যখন হজ করবেন তার হজটুকু শুধুমাত্র লিল্ল হবে আল্লাহ সন্তুষ্টির জন্য হবে সেখানে অন্য কোন সন্তুষ্টি বা অন্য কোন উদ্দেশ্য অথবা পার্থিব কোন টার্গেট সেখানে হজের মধ্যে থাকবে না এখানে আল্লাহ রা সুসম বলেন ম্যান হজ যা যে হজ করলো ফালেম ইয়ারফুস হজের মধ্যে কোনো অশ্লীল কথা এবং কাজের মধ্যে লিপ্ত হলো না যেই কাজের মধ্যে অশ্লীলতা রয়েছে যে কাজের মধ্যে শালীনতা নেই এমন কোনো কাজ অথবা এমন কোন কথার মধ্যে লিপ্ত হবে না ওয়েল ইয়ারসুক এবং গর্হিত কাজে লিপ্ত হলো না রায় যা সে প্রত্যাবর্তিত হল ফিরে আসলো ওই দিনের মতো সে ফিরে আসলো যেই দিন ওয়ালাজ হুহু মুহু তার মা তাকে দিয়েছে অর্থাৎ তার মা তাকে যেদিন নিষ্পাপ জন্ম দিয়েছে ঠিক তেমনিভাবে সে আল্লাহর ঘর থেকে নিজের বাড়ি ঘরে ফিরে আসলো একেবারে নিষ্পাপ হয়ে একেবারে পাপ মুক্ত হয় তাই ইহাদিস থেকে আমরা বুঝতে পেরেছি একজন আল্লাহর মান দাহাজি সাহেব যখন আল্লাহ রবুল আলমিনের ঘরের হজ করবেন এবং তার হজকে সত্যিকারভাবে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা লাভ করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ অনুসরণ করার জন্য আল্লাহ রবুল আলমিনের বিধার অনুযায়ী সেটাকে আল্লাহর দরবারে সাবমিট করবে পেশ করবে আল্লাহ সুবাহানুয়া তালা তার হজের ফজির দিবেন এমন চেয়ে সে হজের মাধ্যমে সম্পূর্ণ গুনাহ থেকে সম্পূর্ণ পাপ থেকে অপরাধ থেকে মুক্ত হয়ে যাবে এবং একেবারেই নিষ্পাপ হয়ে যাবে যেমনিভাবে একজন শিশুকে তার মা জন্ম দিয়ে থাকে ঠিক তেমনিভাবে ওই ব্যক্তি নিষ্পাপ হয়ে যাবে নিষ্কলুস হয়ে যাবে ইহাদিস থেকে আমরা এটি স্পষ্টভাবে বুঝতে পেরেছি যে হজের ফজিলত রসল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন একজন ব্যক্তি হজ যখন পালন করবে হজ তাকে সম্পূর্ণরূপে নিষ্কলু করে দিবে এরপরে রসল সাল্লাহসাল্লাম আরেকটি ফজিরতের কথা উল্লেখ করেছেন সেটাও খুবই গুরুত্বপূর্ণ হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমেদ হাম্বুর রহমতুল্লাহ তার মুসলাদের মধ্যে ইমাম আহমেদ নহমুর রহমতুল্লাহ তার করেন হাদিস নম্বর হচ্ছে চার আমির বলেন রসরুল্লাহ সাল্লাসমের স্বাদ করেছেন কোনো বন্যার মধ্যে এক উমরা থেকে আরেক উমরা এই দুইয়ের মধ্যবর্তী যত গুনা এবং যত ত্রুটিবিচ্ছতে আছে সব কিছুর জন্য কাফারা স্বরূপ মোছনকারী স্বরূপ একেবারেই মুছে দেয় সবকিছুকে মিটিয়ে দেয় এই কাফারা স্বরূপ রসরুল্লাহ আসলাম বলেন এরপরুল বলেন হজ আল্লাহ রবুল আলমিনের কাছে ছাড়া আর কিছুই না তাই যদি কোনো বান্দা আল্লাহ রব্বুল হজ করে এবং সেই হজ যদি আল্লাহ রবুল আলমীর কাছে গ্রহণযোগ্য হয় মকবুল হজ করে তাহলে তার যা প্রতিদান হচ্ছে জান্নাত সে ব্যক্তি জান্নাতই হবে রসরুল্লাহ সাল্লাহিসালামী হাদিসের মধ্যে বলেছেন সুপ্রিয় দর্শক এর মাধ্যমে আমাদের কাছে একটি বিষয় স্পষ্ট হল সেটি হচ্ছে এই রসুল উল্লাহ সাল্লাম উলিয় সাল্লাম জানিয়ে দিয়েছেন যে হজের যে ফজিরত রয়েছে সেই ফজিলতটুকু আমরা রাসুল উল্লাহ আসমের মাধ্যমে জানতে পেরেছি অনেকগুলো ফজিলতের কথা রাসুল উল্লাহ আসম বলেছেন কিন্তু একজন আদর্শ মুসলিম ব্যক্তি যেই ফজিরতগুলো আমরা আলোচনা করেছি সত্যিকারভাবে যদি সেগুলোকে উপলব্ধি করে এটি তার জন্য যথেষ্ট হবে সুপ্রিয় দর্শক সময় হলো বিরতির এখন বিরতিতে যাচ্ছি ফিরে আসবো একটু পরেই আপনারা আমাদের সাথেই থাকুন চারোদিকে চলছে এক জোয়ার প্রচন্ড ঝড়ে লন্ড ভণ্ড আলী সাল্লামের সুন্না পিছিল সরুপথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে ছয়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 কাল রাত সাড়ে এগারোটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলা আবু উমামা বাহেল বর্ণিত রসুল সাল্লাহ বলতেন তোমরা কোরআন তেলাওয়াত করবে কারণ পবিত্র কোরআন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 জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দ নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের পরবর্তী অনুষ্ঠান বাংলায়। সুপ্রিয় দর্শক বিরতি থেকে আবার আলোচনায় আমরা বলতেছিলাম যে রাসুল্লাহরতের কথা আলোচনা করেছেন আদর্শ মুসলিম ব্যক্তিকে এই বিষয়গুলো উপলব্ধি করতে হবে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিন হজ ফরজ করে দিয়েছেন বান্দার উপর অপরিহার্য করে দিয়েছেন এরপর বান্দা ডিউটি হিসেবে হজকে গ্রহণ করবে ব্যাপারটি এমন নয় বরং আদর্শমস্তির ব্যক্তি এই বিষয়গুলো উপলব্ধি করবে রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম হজের যেই ফজিলতগুলো বলেছেন সেই ফজিলতগুলো সত্যিকারভাবে উপলব্ধি করে সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে আর যদি এই ফজিলতগুলোকে উপলব্ধি করে তখন সেই ব্যক্তি সত্যিকার রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম হজের ফজিলতের কথা বলেছেন সেগুলো লাভ করতে সক্ষম হবে আসুন এবার আমরা দ্বিতীয় যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি আলোচনা করি দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে রসুলুল্লাহ সাল্লা উলিয় সাল্লাম যেভাবে হজ আদায় করেছেন একজন আদর্শ মুস্তি ব্যক্তি ঠিক সেভাবে হজ পালন করবেন এই বাদত আমরা যখন পালন করব। এই বাদতগুলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দেখানো পন্থা পদ্ধতি অনুযায়ী হবে রসুল উল্লাহ সাল্লাস্লামের সূন্যাহ অনুযায়ী হবে প্রত্যেক এই মধ্যেই রসুল উল্লাহ তার সূন্ জানিয়ে দিয়েছেন আমাদেরকে আমাদেরকে এ ক্ষেত্রে সূন্যাহ রোশন করতে হবে সেখানে প্রবৃত্তির অনুসরণ করে চলবে না সেখানে খা হেসের অনুসরণ করলে চলবে না সেখানে কোনো ব্যক্তির অনুসরণ করে চলবে না কখনও কোনো মাধাব বা দৃষ্টিভঙ্গির অনুসরণ করে চলবে না সেখানে কোনো পীরকুতুবের কোনো দরবেশের কোনো বুজুর্গের কোনো মুরব্বীর অনুসরণ করলে চলবে না সেখানে আমাকে অনুসরণ করতে হবে রসুল হাদি এই জন্য রসুলুল্লাহ আসলাম প্রত্যেকটি এই আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আর এটি আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে নবী এবং রেসুল যে যেই রেসালতের দায়িত্ব রয়েছে দায়িত্বের মধ্যে একটি যে তারা উম্মাহ বা আল্লাহর আল্লাহ রব্বুল আলমিনের এবাদত তারা কিভাবে পালন করবে কিভাবে আল্লাহ রাবুল আলমিনের নৈকট্য লাভ করবে সেই বিষয়গুলোকে তাদেরকে শিখিয়ে দেবে সেই বিষয়গুলোকে তাদেরকে জানিয়ে দেবে তাই নবী এবং করে এই বিষয়গুলো জানিয়ে দিয়েছেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম কিভাবে আমরা হজ করব এই বিষয়টি জানিয়েছেন এখানে কোনো বিধান নেই যে যে বিধান রাসুল উল্লাহাম জানিয়ে জাননি অথবা যে বিধান রাসুল উল্লাহ সাল্লা সাল্লামকে বাদ দিয়ে কোনো ব্যক্তির ইস্তেহারের উপর নির্ভর করতে হবে বরং রাসুলুল্লাহ সাল্লাহসাল্লাম হজের মৌলিক বিধানগুলো যেগুলো আমাদেরকে পালন করতেই হবে যেগুলো আল্লাহ রব্বুল আলমিন হজ পালনের জন্য আমাদের উপর অপরিহার্য করেছেন সেই সমস্ত বিধানগুলোকে রসুল্লাহাম আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন এবং সেগুলো আমরা সেই আলোকেই অনুসরণ করবো এতে কোনো সন্দেহ নেই এটাই রসুল্লাহ সাল্লাসাল্লাম বিদায় হজের কোনো বক্তব্যের মধ্যেই রসুল্লাহ সাল্লাভে বলেছেন খুদু আনি মেনাকুম খুদু আমি মানে তোমরা আমার কাছ থেকে হজের বিধানগুলো গ্রহণ করো তোমরা আমার কাছ থেকে হজের বিধানগুলো গ্রহণ করো আল্লীলা আলকা কুম্বা যা আমি হ্যা যা সম্ভবত আমি আজকের এই বছরের পর আর তোমাদের সাথে এই ময়দানে এই হজের অনুষ্ঠানে আর তোমাদের সাথে আমি সাক্ষাৎ করতে পারবো না তাই হয়েছে জাভেরদ্দি আল্লাহ তালু বলেন নসরুল্লাহ সাল্লা আসালাম আর দ্বিতীয়বার হজ করতে পারেননি এটি ছিল নসরুল্লাহামের জীবনে একেবারেই শেষ হজ এটাকেই বিদায় হজ হিসেবে আমরা জানি হসরুল্লাহ সাল্লাহাম হজতুল বাদা এর মধ্যে আমাদেরকে এই দিক নির্দেশনা করেছেন এবং হজির বিধানগুলো রসুল উল্লাহ্লা ইসলাম পুঙ্খানুপুঙ্খভাবে সাহাবিদের সামনে তুলে ধরেছেন তাই আমরা দেখতে পাই ওলামাইকরাম হজের বিধানগুলো রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের বর্ণনার আলোকে সুন্দরভাবে বিধানগুলো আলোচনা করেছেন একজন আদর্শ মুসলিম ব্যক্তি রসরুল্লাহ সুল্লাহলামের কাছে যাবে হজের বিধান গ্রহণ করার জন্য কোনো ব্যক্তির কাছে নয় রসুলুল্লাহ সুল্লাহ ইসলাম কীভাবে হজ করেছেন সেই বিধানগুলো লাভ করার চেষ্টা করবে সুপ্রিয় দর্শক ভাই বোনের রা হজের বিধানের ক্ষেত্রে আমি প্রসঙ্গত একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো সেটি হতে চাই এখানে ওলামায় কালামের এখতেলাফ রয়েছে কোনো সন্দেহ নেই ইশতেহাদের মধ্যে ওলামায় কালামের এখতেলাফ হতেই পারে মত পার্থক্য হতেই পারে যেহেতু মানুষের রুচি মানুষের জ্ঞান মানুষের বুদ্ধি মানুষের বিবেচনা এবং মানুষের মানে ধি শক্তি এগুলোর মধ্যে বিভিন্নতা রয়েছে এগুলোর মধ্যে তারতম্য রয়েছে তাই একজন আলেমের বক্তব্য আরেকজন আলেমের বক্তব্যের সাথে একেবারেই মিল নাও হতে পারে এখতলাফ হতে পারে কিন্তু এখতালাফের মাধ্যমে কোনো আলেম এর বক্তব্যের সাথে খেলাফ করে বিরোধ তৈরি করা এবং ইসলামের মধ্যে এ নিয়ে বিবাদ তৈরি করা পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ হওয়া অথবা যুদ্ধবিগ্রহের দিকে ধাবিত হওয়া পরস্পরের মধ্যে বিরোধী চলে যাওয়া বিরুদ্ধাচরণ করা ইত্যাদি মোটেও বৈধ নয় মোটেও উচিত নয় ওলামাহকরাম বিশেষ করে হয় যে মাসলামসাইলগুলি নিয়ে ওলামাহকরামের একখতলাফ রয়েছে সেই অখতলাফের ক্ষেত্রে আমাদের করণীয় কী হবে এক নম্বর করণীয় হচ্ছে আমরা রাসুলুল্লাহ সাল্লাহ ইসলামের বক্তব্য জানার জন্য চেষ্টা করব রসুল্লাহ সাল্লা ইসলাম আমাদেরকে আসলেই হজের বিধানের ব্যাপারে কী দিক নির্দেশনা দিয়েছেন বা কীভাবে রাসুল উল্লাহু আল্লাম হজ পালন করেছেন একজন আদর্শ মুসলিম ব্যক্তি সেক্ষেত্রে যখন রাসুলুল্লাহ সাল্লা ইসলামের হৃদায়ত পেয়ে যাবে রসুলুল্লাহলামের বক্তব্য তার কাজ অথবা তার কথা পেয়ে যাবে রসুল এভাবে হজ করেছেন অথবা রসুলাল্লাহ সাল্লা ইসলাম এভাবে করতে বলেছেন তাহলে ওই আদর্শ মুসলিম ব্যক্তি ওই নির্দেশনাকে অনুসরণ করবে যেহেতু তার উপর এটি ওয়াজিব এটি অপরিহার্য এই নির্দেশকে অনুসরণ করা তার উপর ফরজ বাধ্যতামূলক আল্লাহ হবুল্লা আলমিন সুরে মাহমুদের মধ্যে স্পষ্ট করে বলেছেন আতি আল্লাহ আতিউ রসুল তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুরে আনুগত্য করোয়ুপ থ তোমাদের আমল সমুকে বরবাদ করো না নষ্ট করো তাই ব্যক্তি যদি রাসুল উল্লাহ সুল্লাহ উলিস হাজিকে বাদ দিয়ে যেই আনুগত্যকে আল্লাহ সুবাহান তার পক্ষ থেকে ফরজ করেছেন শুধু ফরজ করেছেন তা নয় বরং যেই আনুগত্যকে আল্লাহ হবুল আলমিন তার আনুগত্যের সমান মর্যাদা দিয়েছেন বরং তার আনুগত্য হিসেবে আখ্যায়িত করেছেন মাই উত্তর রাসুল আফাকাতা আল্লাহ যে রাসুলের আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল সুতরাং রাসুলের এই আনুগত্যকে আল্লাহ রবুল্লা আলম তার সমান মর্যাদা দিয়েছেন তাই সেক্ষেত্রে একজন আদর্শ মুসলিম ব্যক্তি ওই রসুল বিধান এর আনুগত্য করবে এটা তার উপর অপরিহার্য সেখানে যদি তিনি কোনো এখতলাপ পেয়েও যান কোনো আলেম যদি এই করেন কোনো সন্দেহ নেই কারণে সে আলেম স্বভাব পাবেন এবং সে আলেমকে আমরা তোষারুপ করবো না তার প্রতি আমরা কটাক্ষ না তাকে গালিগালাজ করবো না বা তার প্রতি আমরা কোনো বিদ্রুপ মন্তব্য করার আমাদের অধিকার নেই যেহেতু তিনি ইস্তেহাদ করেছেন কিন্তু তার এই বক্তব্যটুকু বর্জন করার চেষ্টা করব কেন এই জন্য যেহেতু রসুল্লাহ স্লমান নবুত্তমের ফল ফরজ হয়ে গিয়েছে যেহেতু আমি জানতে পেরেছি যেহেতু আমার কাছে এই বিধানটি স্পষ্ট হয়েছে যে রসুল উল্লাহ সাল্লাহ এইভাবে করেছেন আর বলে দিয়েছেন বা খুদু মানে তোমরা আমার কাছ থেকে হজির বিধান গ্রহণ করো তাই রসুল উল্লাহসাল্লাম বিধানকে আমাকে গ্রহণ করতে হবে দ্বিতীয় আরেকটি বিষয় আপনাদের এখানে প্রসঙ্গত দৃষ্টি আকর্ষণ আদর্শ মুসলিম ব্যক্তিকে সেটা জেনে নিতে হবে সেটা হলো এই এমন কোনো বিষয় আছে যে বিষয়ে ওলামায় কালামির ইখতলাফের কারণে দ্বিমত আছে কিন্তু সরাসরি কোনো দিক নির্দেশনা নেই এই ধরনের বিষয় যদি এসে যায় যে সরাসরি সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা রাসুল উল্লাহ সাল্লাহলামের পাওয়া যায় না কিন্তু ওলামায় কালামের ইখতলাফ রয়েছে সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি মানে আল্লাহ রাসুল সাল্লাহ উলিয়ুসাল্লামের হাদি অনুযায়ী হাদি অনুযায়ী যে কোনো একটা গ্রহণ করেন এবং ওই দলিল ভিত্তিতে যদি কোনো ইস্তেহাদকে তিনি প্রাধান্য দিয়ে থাকেন এটি তার জন্য অবৈধ নয় এটি তিনি করতে পারেন এটি তার জন্য জায়জ রয়েছে তবে তাকে একটি বিষয় গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে এই ক্ষেত্রে সেলফে সালেহিন কি করেছেন কারণ রসুল আল্লাহ সাল্লাহ ইসলাম যখন আমাদেরকে মানহাজ জানিয়ে দিয়েছেন যখন কর্মনীতি আমাদেরকে জানিয়ে দিয়েছেন রসুল উল্লাহ সাল্লাহ ইসলাম তখন স্পষ্ট করে বলা দিয়েছেন যে এই কর্মনীতির মধ্যে অন্যতম বিষয় হচ্ছে ম্যা অ্যান আর হিওয়া সাবি মা এন আরাই হিউ সাবি যার উপর আমি এবং আমার সাহাবিরা রয়েছি সেই কর্মনীতি রাসুল্লাহ সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন তাই এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি নিজের প্রবৃত্তির অনুসরণ করে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করে অথবা কোনো ব্যক্তি কোনো তথাকথিত ব্যক্তির মানে বুজুরুকের অনুসরণকে প্রাধান্য দিয়ে থাকে দলিল অথবা সলফে সাহা বক্তব্যকে অথবা সলফেসা আলিহীনের রেখে যাওয়া অনুসৃত পন্থাকে সেখানে উপেক্ষা করে তাহলে সে ব্যক্তি হে দায়িত্বকে মাহরুম হয়ে যাবে হে থেকে বঞ্চিত হয়ে যাবে কোনো সন্দেহ নেই সে ব্যক্তি ওই ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না মা আনা আলাই সাবি এর অন্তর্ভুক্ত হবে না তাই সেখানে কিন্তু আদর্শ মুসলিম ব্যক্তিকে সতর্ক থাকতে হবে প্রসঙ্গত এই বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করলাম এই জন্য আমরা জানি যে হজের মাসলা মাসাইল নিয়ে হজের বিষয়গুলো নিয়ে আমাদের সমাজের মধ্যে যথেষ্ট বিতর্ক রয়েছে এখতলাফ রয়েছে এবং সেই এখতলাফকে বুঝি করে দেখা যায় যে আমাদের আলেম সমাজের মধ্যে আমাদের আলেম বন্ধুদের মধ্যে ব্যাপকভাবে বিতর্ক তৈরি হয় এবং শেষ পর্যন্ত সেই বিতর্ক বিবাদ এবং ঝগড়ায় পরিণত হয়ে যায় এক পর্যায়ে পরস্পরের মধ্যে বড় ধরনের ঝগড়া তৈরি হয়ে থাকে এবং একে অপরের সাথে সম্পর্ক নষ্ট হয় শত্রুতা তৈরি হয় ইত্যাদি ইত্যাদি সুপ্রিয় দর্শক বাইবেরা এর কোনো সুযোগ ইসলামী বিধানের মধ্যে নেই এই ধরনের কোনো কাজ করার কোনো আলেমের জন্য বৈধ নয় কোনো সাধারণ মুসলিম ব্যক্তির জন্য বৈধ নয় যে ইসলামের কোনো বিধান নিয়ে তিনি এই ধরনের কোনো কাজে লিপ্ত হবে এখানে বিরোধ করার কোনো সুযোগ নেই এখানে ওই আখতালাফ করার সুযোগ নেই যদি আমার কাছে স্পষ্ট হয়ে যায় যে আমার নবী সাল্লাহ ইসলাম যিনি এই ইবাদত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রবুল্লা আলমিনের আনুগত্য এবং আল্লাহ রবুল্লিন বিধানকে পালন করার ক্ষেত্রে কিভাবে আল্লাহ রবুল্লা আলমিনের বিধানগুলো আমরা পালন করব। এই বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে যিনি প্রেরিত হয়েছেন তার বক্তব্য যখন আমার কাছে স্পষ্ট হয়ে যাবে সেখানে দুনিয়ার কোনো মানুষের বক্তব্য যতই বড় বুঝর্গ হোক না কেন যতই বড় মুজতাহিদ হোক না কেন যতই বড় আলোচক হোক না কেন যতই বড় জ্ঞানী হোক না কেন যতই বড় পণ্ডিত হোক না কেন যতই বড় শিক্ষাবিদ হোক না কেন যতই বড় চিন্তাবিদ হোক না কেন ইসলামিক স্কলার হোক না কেন কোনো গুরুত্ব পাবে না কোনো গুরুত্ব পাবে না যেহেতু বক্তব্য আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি সেটাকে সেভাবেই গুরুত্ব দেবে এরপরে যেই পয়েন্টটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি হজেরি এই ইবাদত পালনের ক্ষেত্রে উপলব্ধি করবে যে হয় জীবনে একবার ফরজ হয় জীবনে বারবার ফরজ না তাই সত্যিকার সত্যিকারভাবে আল্লাহ রবিনের এই ফরিউদাকে এই ফরজ কাজটিকে ফরজ ইবাদ তার জীবনে প্রতিফলিত করার জন্য তার জীবনে বাস্তবায়িত করার জন্য যতটুকু আন্তরিকতা রয়েছে যতটুকু নিষ্ঠা রয়েছে যতটুকু ভালোবাসা রয়েছে যতটুকু অনুরাগ রয়েছে সব কিছু দিয়ে নিজে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে এটাই একজন আদর্শ মুস্তি ব্যক্তির অন্যতম গুরুত্বপূর্ণ এই হজ পালনের ক্ষেত্রে করণীয় বিষয় সুপ্রিয় দর্শক ভাই বোনেরা রসুল্লাহ সাল্লাহাম হজের বিষয়টি আলোচনা করেছেন আল্লাহম্না করেন সেই মুসলিমের দেওয়ারের মধ্যে এসেছে রসুল্লাহ ইসলাম নির্দেশ দিলেন যে আল্লাহ হবুল আলমিন তোমাদের উপর ফরজ করেছে সুতরাং তোমরা হজ পালন করো যখন হজ পালন করার নির্দেশ দেওয়া হল যে তোমরা হজ পালন করো তখন আল্লাহ রাসুল সাল্লা ইসলামের সাহাবিরে সবাই চুপ চুপ আছেন দাঁড়িয়ে গেলেন এক ব্যক্তি আক্রাইব হাবিস আল্লাহ দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন হে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম এই হজকে আল্লাহ হবিনুল্লা আল্লাহ এটা কি প্রতি বছরের জন্য ফরজ করেছেন নাকি শুধুমাত্র জীবনে একবার আমাদের জন্য ফরজ করেছে। নাকি প্রতি বছরই আমাদেরকে করতে হবে আক্র আবী হাবিস আল্লাহনের বক্তব্যের রসুল আল্লাহ সাল্লা ইসলাম চুপ থাকলেন কিছু উত্তর দিলেন না চুপ থাকার পরে রসুল্লাহ সাল্লা সাল্লাম কিছুক্ষণ পর বললেন যদি আমি কথা বলতাম হাঁ যে প্রতি বছরের জন্য আল্লাহরাবুল আলমিন তোমাদের জন্য হজকে ফরজ করে দিয়েছেন তাহলে তা তোমাদের জন্য প্রতি বছর হজ ফরজ হয়ে যেত কিন্তু আমি সেটা তোমাদের জন্য বলিনি তোমাদের জন্য কঠিন হয়ে যাবে জীবনে তোমাদের জন্য একবার হজকে ফরজ করা হয়েছে তাই একজন সত্যিকার আদর্শ মস্ত ব্যক্তি তার হজ যখন পালন করবে এই উপলব্ধিটুকু তার জীবনের মধ্যে আসতে হবে যে আল্লাহ আমার জীবনে একবার হজকে ফরজ করেছেন সুপ্রিয় দর্শক আজ তো আর হাতে সময় নেই আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে ইনশাআল্লাহ তালা আগামী পর্বে আবার আপনাদেরকে পাবো আমাদের সাথে এই প্রত্যাশায় শেষ করছি ওসলাল মোহাম্মদ ইকু আল আলাই মোহাম্মদ ওসসালামু আলাইকুম ওরাকাত उत्तम सफलता अर्जन कर देखामी अर्थनि सोमवार बुधवार और शनिवार रत एगारोटे पुन सम्प्रचार सकाल दस टेलेश